আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ্লামকে বলতে শুনেছি কুরাইশ বংশীয় নারীরা উটে আরোহণকারী সকল নারীদের তুলনায় উত্তম এরা শিশু সন্তানের উপর অধিক স্নেহশীলা হয়ে থাকে আর স্বামীর সম্পদের প্রতি খুব যত্নবান হয়ে থাকে অতপর আবু হুরাইরা হ্রদাহতালু বলেছেন ইমরানের কন্যা মারিয়াম কখনো উটে আরোহণ করেননি ইবনু আখি জুহরি ও ইসাক কালবি রহমতুল্লা আলহি জুহরি রহমতুল্লাহ আলহি হতে হাদিস বর্ণনায় ইউনুস রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন